মানবতার সমাধান আসসালামু আলাইকুম বরহমুলবরক আলহামদুলিল্লাহ রবিলামসলাত আশরফুলব্বমুরসলীম ওলাহি ওহ আজমাইবাউদিলজিম আলবাব ইবরাতবাবতো দর্শক মণ্ডলী কসাসুল কোরআনের উপরে কোরআনের ঘটনাবলির উপরে আমাদের যে আলোচনা চলছে এই আলোচনা শোনার জন্য আপনাদের মবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম এবং একটি কারণ বর্ণনা করেছিলাম যে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআানে এই ঘটনাগুলো কেন উল্লেখ করলেন আজকে আরেকটি কারণ উল্লেখ করব সেটা হল আগে নবিরাসুলগণ এসেছিলেন তাদের উপরে কেতাব নাজিল হয়েছিল এবং পরবর্তীতে চূড়ান্ত কেতাব হিসাবে আল্লাহ রাবুল্লা আলমেন মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করবেন এটা বুঝানোর জন্য এটা জানানোর জন্য আল্লাহরাবুল্লাহ আলমিন ঘটনা সেই যুগের বিবরণগুলো পেশ করেছেন এটাকে তাস্তিক বা সত্যায়ন করার জন্য এ সত্যায়ন করেছিলেন মৌসা আলাইহ সাল্লা করেছিলেন ইসা আলাইহ সাল্লা সালাম আল্লাহরাবুল্লাহ আলমিন পবিত্র কোরআন নাজিল করবেন একজন রাসুল পৃথিবীতে আসবেন এই দোয়াটি আজকের নয় আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে এব্রাহিম আলাইহ সাল্লা সালাম আবুল আম্বিয়া সমস্ত নবী রাসুলগণের বাপ তার উপাধি তিনি দোয়া করেছিলেন নবী মোহাম্মদ সাল্লা আলাই সালামের জন্য যে একজন রাসুল আসবেন Allah, रसुल के प्रण कर मानुष के पवित्र करबें तेकमत शिक्षा दान कर हलन रसल मुहम्मद सल्लाम अनुरूप भावे पवित्र कुरान के एवं नबी मुहम्मद सल्लम के सत्ययन करा युझानर जो এই ধরনের আল্লাহ অনেক ঘটনা বর্ণ করেছেন পবিত্র কোরআনের মাঝে যেন মানুষ বুঝে যে শুধু নবী মোহাম্মদ সাল্লাম একাই পৃথিবীতে এসেছিলেন আর তিনি একাই দাওয়াত দিয়েছেন এলার তা নয় দেখুন পূর্বেও নবী এসেছিলেন নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন রসুল আমি নতুন কোন রসুল নন ইতিপূর্বে অনেক রসুল এসেছিলেন পৃথিবীতে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এটা যে এই কথাটি নবী মোহাম্মদ সাল্লা কেন বললেন ইতিপূর্বে আরো রসুল এসেছিলেন নবী মোহাম্মদ সাল্লা নতুন রসুল নন আল্লাহ বলছেন দেখুন পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন মমিন কারা যারা ইমান আনবে পূর্ববর্তী যেগুলো কেতাব ছিল সেগুলোর উপরে এবং আপনি মোহাম্মদ সাল্লামের উপরে যে কেতাব নাজিল হয়েছে এগুলোর উপরে ইমান তাহলে আল্লাহ বলে দিলেন ইতিপূর্বেও কেতাব নাজিল হয়েছিল যেমন মহাগ্রন্থ নাজিল হয়েছে তাহলে নাজিল হয়েছিল এই ঘটনা বর্ণার মাধ্যমে আল্লাহ কি প্রমাণ করলেন মহাগ্রন্থ আলকরণ একটা কেতাব যেমন আল্লাহ বলছেন ও মূসা এটাই ছিল ইতিপূর্বে সালামের উপরে যে সহিফা যে গ্রন্থগুলো নাজিল হয়েছিল সেগুলোতে একই কথা ছিল কত তাসাক্কা যে ব্যক্তি পবিত্র হল সে ব্যক্তি সফলকাম হল। তারপর আল্লাহ বলছেন কথাটি আজকের না প্রত্যেক নবীর যুগেটা ছিল আজকে তোমরা শুধু দুনিয়া জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ তোমার জন্য সর্বোত্তম হলো আখেরাত এবং সেটা চিরস্থায়ী এটা কোনো শেষ হবে না আর এটা ছিলের সইফার মধ্যে আর ইব্রাহিমের সইফার মধ্যে ছিল মৌসা আল্লাহ সাল্লামের সইফার মধ্যে ছিল আল্লাহ রাবুল আলম বলে দিলেন সত্য করলেন মহাগ্রন্থ আল কোরআনকে বন্ধুরা আমার পবিত্র কোরআনের এই ঘটনা বর্ণনার উদ্দেশ্য সময়ের মধ্যে এটা যে পূর্বে যত নবী এবং রাসুল এসেছেন এবং তাদের উপরে যে কেতাব নাজিল হয়েছে সেটাকে বিশ্বাস করার জন্য তার প্রতি ইমান আনার জন্য এবং কখনো তাদেরকে আমরা যেন অস্বীকার না করে এই আল্লাহ আল্লাহর রাব্বুল্লা এই ঘটনাগুলো মহাগ্রন্থ আল কুরার মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল্লা আলমিন পবিত্র কোরআনের বহু ঘটনা বর্ণনা করার মাধ্যমে আমাদের এটা বুঝাতে চেয়েছেন জানাতে চেয়েছেন যে আগের কোনো ঘটনাকে অস্বীকার করা যাবে না আমরা ইমানই এনেছি ইমানের রুকুনের মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে যেহেতু আগের কোনো কেতাব আমাদের জন্য অনুসরণ নন আগের কোন নবী আমাদের জন্য অনুসরণীয় নন আমাদের অনুসরণীয় একমাত্র ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই জন্য তাদের কেতাব সমূহ নাজিল হয়েছিল এবং নবী রাসুলগণ এসেছিলেন এটাকে সত্যায়ন করা এটাকে মেনে নেওয়া এটা ইমানের অন্তর্ভুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন যেমন আমরা ইমান এনেছি আল কদ্রে ফি ওয়া আল্লাহ আল্লাহরুল আলমিন ইমানের একটা অন্তর্ভুক্ত করে দিয়েছেন সত্যায়ন করার জন্য পূর্বের যে সমস্ত নবী রাসুল এসেছিলেন যে সমস্ত কেতাব এসেছিল এই কেতাবগুলোর উপরে যে সৈতান করতে হবে এই কেতাবগুলোর প্রতি যে বিশ্বাস করতে হবে এই জন্যই ঘটনাগুলো বর্ণনা করেছেন এটা ইমানের একটা রুকুন হয়ে গেছে আমি ইমান আনব আল্লাহর প্রতি রসুলুল্লা সাল সাল্লাম হাদিসে জিবিল্লির মধ্যে উল্লেখ করছেন যে তুমি ইমান আনবে আল্লাহর প্রতি ফেরেস্তাগণের প্রতি এবং নবীগণের প্রতি কেতাব সমূহের প্রতি যত কেতাব নাজিল হয়েছে সমস্ত কেতাবকে বিশ্বাস করতে হবে যত রাসুল পৃথিবীতে প্রেরিত হয়েছেন পাঠানো হয়েছে সমস্ত রাসুলকে আমরা এক বাক্যে বিশ্বাস করব। এটা ইমানের অন্তর্ভুক্ত বন্ধুরা আমার পবিত্র কোরআনের মধ্যে এই কেসা এই ঘটনাগুলো বর্ণনা করার হেকমত অনেক অনেক বেশি তাতে কি হবে মোহাম্মদের উম্মত এবং মোহাম্মদ সল্লাহ আলহি আসাল্লামের হৃদয়টা ইমানে দৃঢ় হবে ইমানটা পাকাপুক্ত হবে ইমানটা চূড়ান্ত হবে তৃতীয় একটা কারণ আমরা আপনাদের সামনে উল্লেখ করতে চাই সেটা হলো পূর্ব যুগে যে সমস্ত জালেমরা পৃথিবীতে এসেছিল যে সমস্ত জালেম শাসক মোমিনদের উপরে অত্যাচার করেছিল নির্যাতন করেছিল এ সমস্ত জালেমদের ঘটনা বলি উল্লেখ করার মাধ্যমে মমিনদেরকে বোঝাতে চেয়েছেন এবং যারা কাফের যারা মুশরেক যারা দিনকে স্বীকার করবে না এই সমস্ত ব্যক্তিবর্গকে এই সমস্ত অকৃতজ্ঞদেরকে ইতিহাস স্মরণ করে দেওয়া উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে পৃথিবীতে অনেক জাতি প্রেরণ করেছে কিন্তু এই জাতিরা আল্লাহর প্রতি ইমান আনেনি নিক্রান্তরে কি হয়েছে তাদের উপরে গজব নাজিল হয়েছে আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে এইগুলো স্মরণ করে দেওয়ার জন্য আল্লা রবুল আলমিন পবিত্র কোরআনে ঘটনাগুলো করেছেন। সম্মানিত উপস্থিতি আপনারা আলোচনা শুনছিলেন সময় হল ছোট্ট একটু বিরতির বিরতির পরে আবার আলোচনায় আলাইকুম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দান আপনারা দেখছেন পিস টিভি বাংলা कत सुंदर भाव नूत जुगे सफलता अर्जन करार्थमी अर्थनीत परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা আবারও আলোচনায় ফিরে আসলাম তৃতীয় একটি কারণ আপনাদের সামনে পেশ করছিলাম আল্লাহ কেন ঘটনাগুলো বর্ণনা করলেন পৃথিবীতে যুগ যুগ ধরে যুগে যুগে অনেক নবীরাসুল এসেছেন কিন্তু এই নবীরাসুলদের উপরে কতিপয় মারদুদ কতিপয় জালেম শাসক যে অত্যাচার করেছে এই অত্যাচারের ইস্টিমুরুলার সম্পর্কে বর্তমান যুগকে অবহিত করানো এবং তার থেকে শিক্ষা নেওয়ার জন্য তাদেরকে কিভাবে রচ্ছনা করা হয়েছে অপমান করা হয়েছে সেটা বর্ণনা করার জন্য সেখান থেকে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রবাহ আলমিন ঘটনা বর্ণ করেছেন যেমন ধরুন আদ সামুদের ঘটনা তারা কত শক্তিশালী ছিল তারা কত সঠামো দেহ সম্পন্ন ছিল আল্লাহ কি তাদেরকে পৃথিবীতে রক্ষা করেছেন না রক্ষা করেননি তাদেরকে একইবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল তারা গর্ব করে বলেছিল যে আমরা আমাদের বা গুলিকে মাটির নিচে প্রথিত করব সহ আলে সালামের আল্লাহর ঝড় ঝঞ্ঝা আমাদেরকে কখনো জমিন থেকে উৎখাত করতে পারবে না কিন্তু কি হয়েছিল কতই না অত্যাচার সালে আলাই সালামের উপরে তারা করেছে আচ্ছা আমাদের বংশধাররা তার প্রতি ইমার আনেনি শেষে আল্লাহ রাবুল আলমিন এমন ঝড় দিলেন কালবৈশাখী ঝড়ের মতো বায়ু দ্রুত গতিতে যাওয়ার কারণে তাদেরকে কোথায় উড়িয়ে নিয়ে চলে গেছে তাদের যে ধর মাটির নিচে প্রথিত করেছিল সেখানেই থেকে গেছে কিন্তু দেহ অবশ্বাস অন্যত্র চলে গেছে এক ঝড়ে সবকিছু ধুলির সাথে হয়ে গেছে উদ্দেশ্য হলো এই কেন বর্ণনা করলেন এই ঘটনা মমিনরা যেন এখান থেকে শিক্ষা নিয়ে শান্তনা পায় যারা অত্যাচার করবে দিনের প্রতি নবীর উপরে তাদের উপরে গজব নাজিল হয়েছে আজকেও যারা মমিনদের উপরে অত্যাচার করবে তাদের উপরে গজব নাজিল হবে মমিন শান্তনা পায় পক্ষান্তরে যারা কাফের যারা মুশরেক যারা আল্লাহর দিনকে মানে না যারা ইমান আনেনি তাদের জন্য শিক্ষা রয়েছে যে কোনো সময়টা হতে পারে নুহ আলে সাল্লাতুয়ালাম দীর্ঘ সাড়ে নয় শত বৎসর মানুষকে দাওয়াত দিয়েছেন কিন্তু মাত্র চল্লিশ জন বা একচল্লিশ জন কেউ বলছেন মাত্র আশি জন এই সমস্ত ব্যক্তি তার হেদায়ত গ্রহণ করেছে তার দাওয়াত গ্রহণ করছে বাকিরা করেননি আমরা নুহ আল্লাহ সাল্লা সালামের জীবনীতে আমরা এই বিষয়ে আলোচনা করব শুধু জানিয়ে দিচ্ছি যখন এটা করেনি আল্লাহ রব্বুল আলমেন প্লাবন দিলেন বিশাল বন্যার কারণে গোটা পৃথিবীতে প্লাবিত হলো পাহাড়ের চোড়ার উপরে উঠে গেল যারা এমার আনে তারা ধ্বংস হয়ে গেছে গোটা পৃথিবীব্যাপী তারা নিশ্চিহ্ন হয়ে গেছে এই জন্য ঘটনাগুলো বর্ণনা করেছেন নুয়াল্লামের ছেলে কেনানের ঘটনা কতই না হৃদয় বিদারক কেনান বলে দিল যে নুয়া সালামের রবের পানি আমাকে স্পর্শ করতে পারবে না কিন্তু নুয়া সালাম বলে দিলেন আজকে কেউ পারবে না ধ্বংস হয়ে যাবে। হয়ে গেলেও পানি যখন পাহাড়ের পর্যন্ত উঠল তখন বেঁচে যাব কিন্তু যখন আরো পানি ঊর্ধ্ব গতিতে উঠলো তখন কেনা কিছু জানার ছিল না বলার ছিল না নুয়া আলাইসাল্লাম ছেলের প্রতি মহব্বত রেখে আল্লাহর কাছে বলছেন আল্লাহ জবাব দিলেন এটা আল্লাহকে অস্বীকার করে সহ্য করলেন না তিনি বললেন আহলি নৌ এটা তোমার সন্তান নয় তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় তাহলে এই ঘটনা কেন বর্ণনা করলেন আজকেও যদি কোনো কাফের মুশ্রেক ইমান না আনে যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে নোয়াল্লামের যুগে সবগুলো ধ্বংস হয়ে গেছে তার জাহাজে যারা উঠেছিল তারাই বেঁচে গেছে তারাই মমিন হিসাবে স্বীকৃতি পেয়েছে এরপরে যদি দেখুন লুথ সালামের ঘটনা আল্লাহ আল্লাহরাবুল আলমিন সমস্ত জমিনকে উলটিয়ে ধ্বংস করে দিলেন যারা মমিন ছিলেন আল্লাহ তাদেরকে রাতের মধ্যেই স্থান চেঞ্জ করালেন অন্যত্র চলে যাওয়ার পরে লোতালামের বংশধরকে একেবারে জমিন উলটিয়ে দিয়ে সবগুলোকে নিশ্চিন্ত করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে কেন তারা যে অনাচার লিপ্ত হয়েছিল যে নোংরা কাজে পুরুষে পুরুষে সমকামিতার যে নোংরা অভ্যাসে লিপ্ত হয়েছিল আল্লাহ বরদাস করেননি অবশেষে মমিনদেরকে তিনি রক্ষা করেছেন যারা তার বিধান অস্বীকার করেছিল তার তারপরে অত্যাচার করেছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই ঘটনা কেন এসেছে যুগে যুগে মানুষ এই ধরনের নোংরা কাজে লিপ্ত হবে তারা যেন শিক্ষা অর্জন করে যে কোনো সময় যে যেকোনো পর্যায়ে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন তাহলে এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি দেখুন না ফেরাউনের ঘটনা কতই নিকৃষ্ট ঘটনা ফেরাউন বলল আনা আলা আমি হলাম তোমাদের সবচেয়ে বড় প্রভু আল্লাহ আমি নিজেই তোমরা কাকে আল্লাহ খুঁজো কিন্তু আল্লাহ রব্বুল কেটা মেনে নিলেন না অধ্যত দেখানোর কারণে মমিনদের উপর অত্যাচার করার কারণে যারাই জন্ম নিয়েছে শিশু যারা ছেলে সন্তান তাদের সকলকে হত্যা করেছে অত্যাচার করেছে যদিও বা এক এক দুই করে নয়টি শাস্তি তাদের উপর নাজিল হয়েছে এরপরেও ফেরাউন শিক্ষা অর্জন করেনি অবশেষে বাহারে কুলজুমে ফেরাউন ডুবে বেড়েছে মোসালা সাল্লা সালাম এবং তার সাথীদেরকে একবারে সমূলে উৎখাত করার জন্য ফেরাউন ব্যবস্থা করেছিল কিন্তু সে কি বাঁচতে পেরেছে না বাঁচতে পারেনি ফেরাউন ধ্বংস হলো পক্ষান্তরে মৌসা আলিকে সাল্লাহ সালাম বাহারে কুলজুমের বিশাল তরঙ্গ সমৃদ্ধ নদী পারে হয়ে চলে গেলেন কিভাবে করলেন আশ্চর্য পৃথিবীকে কখনো কল্পনা করেছে ভেবেছে সাগরের উপর দিয়ে বারোটি রাস্তা হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন এইভাবে সহযোগিতা করেন আর কাফের মুশ্রেক মারদুদ অমুসলিমদেরকে এভাবে আল্লাহর শাস্তি দেন যখন তারা সাগরের ধারে পৌঁছে গেল মৌসা আলাহিসাল্লামের লোকেরা অসহায় হয়ে বললো ইন্না আলামুদরাকড়ে গেলাম সামনে সাগর পিছনে তারা হত্যা করবে কিন্তু মুসা আলাহাল্লাম তখন বললেন কাল্লা অসম্ভব ইন্না মাইয়া রব্বিস নিশ্চয় আমার সাথে আমার রব আছেন তিনি পথ দেখাবেন কত বড় তাকুল কত ব্যবস্থা করে দিলেন কত সুন্দর তোমার লাঠি মারো মারা মাত্রই তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের উপর দিয়ে রাস্তা হয়ে গেল একটা নয় দুইটা বারোটি রাস্তা হয়ে গেল মমিনরা পার হয়ে গেল ফেরাউন যখন বাহারে কুলুজিমে ঢুকে গেল তখন আল্লাহ বললেন হে পানি তুমি একত্রিত হয়ে যাও ফেরাউনের সৈন্যবাহিনী সহ ফেরাউন ডুবে মরল রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে এই ঘটনা বর্ণনা করে দিলেন ফেরাউন কত বড় অত্যাচারে ছিল যখন ফেরাউন ডুবে মরছে তখন বলছে মূসা এবং হারুন যার উপরে যে রবের উপরে ইমান এনেছে আমি ফেরাউন আমি সেই রবের উপরে ইমান আনলাম আল্লাহ কি বললেন তুমি ইমার আনছো আল্লাহ আমি তোমার লাশকে রেখে দেব তোমার পরে যারা আসবে তারা যেন তোমার লাশ থেকে তোমার দেহ থেকে শিক্ষা অর্জন করে সম্মানিত দর্শক মন্ডলী এ ধরনের অনেক ঘটনা আল্লাহ রাবুল উল্লেখ করেছেন কাফের মুস্টেকদের শিক্ষার জন্য এবং মমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মহাগ্রন্থের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন তাহলে মৌলিক কারণ বলছিলাম তৃতীয় কারণটি যে এই ধরনের অনেক ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন কিভাবে মারদূত শয়তান শয়তানপন্থী শিরিকপন্থী কুফুরপন্থী ব্যক্তিদেরকে আল্লাহ শাস্তা করেছেন এর থেকে শিক্ষা নেওয়ার জন্য ঘটনাগুলো বর্ণনা করেছেন আজকে ফেরাউন তার কি আবুজাহালকে টিকতে পেরেছে ঘটনা বর্ণনা করার মাধ্যমে আমরা জানতে পারি আজকে ফেরাউন পন্থী শাসকের অভাব নেই লাখ লাখ কোটি কোটি বনু আদমকে হত্যা করছে মুসলিমদেরকে অত্যাচার করছে যে কোনো সময় এই নব্য ফেরায়ুনদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে পারে এই শিক্ষা আমাদের কোরআন থেকে নিতে হবে উপস্থিতি বাকি শিক্ষাগুলো বাকি কারণগুলো কোরআনের মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে এই সমস্ত ঘটনা উল্লেখ করার কারণগুলো আমরা তিনটা উল্লেখ করলাম দুইটা পরবে আগামী পর্বগুলোতে আবার উল্লেখ করবো আপনাদের শোনার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি সুবাহানা কাল্লাহমদিগা আসহাদা সসালামালাইকুম বরহমতুল कखो कयक फोटा पानी एकजुन तृष्णा मेटाते परे কখনো একটি সাহাজের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেব না দেব না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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते हैं प्लीज टी मानवतार समाधान আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিআরএস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি151ডিএইচ শর্ট কোড 300083 সেফটি পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার